¿Verdad? illa allah la ilaha illa allah illa la ilaha allah لا হিল্লাহ হিল্লাহ হিল্লা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 Ah uh ah -huh. uh -huh. চর বাজায় পুরান না পাকি দিই বুনিয়া দু কয়েকদিন ঘুরাইয়া ফিরায় অন্ধকার কবর নেওয়া যাবেন এই দুনিয়ায় কাউরে থাকতেন যাবেন না ভাই বলি বন্ধু বলি কেউ তো আপন ছেলে বলি মেয়ে বলি কেউ তো আপন নয় ফসাদের জমনা আপনাদের ইমানকে মজবুত করে দেন মাহফুলকে আপনি হেদায়তের জন্য কবুল করে না। আম রাজরা মাফলে হাজির হইলাম আপনার ওলি না বনায় কাউকে বিদায় দেন না হালা খর কি মোহাম্মদ অসা বিজমাই নহাম না তৃহ বসেন বসেন আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هذي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله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 ওসলিমিমা শাইতানুর রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম হুয়াল্লাযী আরসালা রাসূলহু বিল হুদা ওয়া দ্বীনিল হক আদীনিল হক লিয়ুযহিরহু আলাদ্দীন কুল্লি ওয়া লা ইউকারীহাল মুশরিকুন সাদাকাল্লাহু মাওলানা দয়া করে মায়া করে আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত খেতনা ফাঁসাদ থেকে পরিত্রাণ দিয়ে কোরআন হাদিস আলমা মম আলহামদুলিল্লাহ দীর্ঘদিন পর্যন্ত মাহফিলের আওয়াজ দাওয়াজ বিভিন্ন কায়দায় আপনাদের দারে দারে কানে কানে কুচাবার চেষ্টা করা হয়েছে কপাল পোড়ার মাহফিল আসতে পয়সাও খরচ হয় না কষ্টও লাগে না তা সত্য কপাল পোড়া মাহফিল আসতে পারে নাই হে কপাল পোড়া তোমার চাট একটু পরেই শুরু করতে করে দেখবেন একদল আল্লাপাকের বান্দা বহুত দূর থেকে বহুত কষ্ট গেলে স্বীকার করে মাহফিলে হাজির হয়ে গেছে আল্লাপাক রবীন্দিন তৌফিক না দিলে আপনি এবং আমিও কিন্তু আসতে পারতাম না যে মওলায় কারিম আপনাকে আমাকে ওই সমস্ত না করিয়া এই মান্তা বেজান না খুশি যারা আমরা খুশি হইলাম খুশি সাথে সবাই বলি এই মাজলিস এত এত গুরুত্বপূর্ণ এত দামি এত দামি এই মাজলিস কেন্দ্র করে আল্লাহ গর্ব করেন হাদিস আল্লাহর হাবিব প্রশ্ন করলেন সাহাবার এখানে বসছে কোন কি করতেছো। সাহাবারা জবাব দিলেন নাসকুরুল্লাহ আমরা বৈশা বৈশা মৌলার জিকির দেখতেছি এবং ওই মামলার প্রশংসা করতেছি যেই মামলায় কারিম বেদাত কুফুর নেপাক থেকে মুক্তি দিয়ে হেদায়তের ধনে ধন্য করে আমাদেরকে সম্মানিত করছেন সেই মামলার প্রশংসা করতেছি আল্লাহর হাবিব কসম কানে আল্লাহর কসম তোমরা যে জবাব দিছো উদ্দেশ্য এখানে বসো সাহবা জবাব দিচ্ছেন আল্লাহর কসম কসম কাছেন তার আল্লাহর কসম আমরা যে জবাব দিচ্ছি অন্য কোন উদ্দেশ্যে বসি নাই নাম বললেন আমাকে খবর দিয়া গেল উবাহিবুল মালাইকে আল্লাহ তোমাদেরকে নিয়ে ফ্রেস তাদের মধ্যে গর্ব করতে আছে। কেন গর্ব করে কারণটা কি এর অনেক কারণ এই ফেরস্তা এক সময় এই সৃষ্টি করতে নিষেধ করছিল বাধা প্রদান করছিল সৃষ্টি করিয়ান ফেতনা করবে ফসাদ করবে রক্তপাত করবে আমরা এবাদত করি তসফির তাহলের মধ্যে লিপ্ত এমন এক ফের এমন অনেক ফেরস্তা আছে সৃষ্টির পর থেকে শেষদারত অবস্থা সৃষ্টির পর থেকে শেষদারত অবস্থা এক শেষদায় কেয়ামতের সময় উঠবে এরপর তাদের পাঁচর কাঁপতে থাকবে থর থতরে কাঁপতে থাকবে কেন তারা বলবে মনা হে তোমার যেইভাবে এবাদত করার দরকার ছিল সেইভাবে আমরা এবাদত করতে পারি নাই যেভাবে করার দরকার ছিল সেইভাবে তাদের মধ্যে যেই ভয় সৃষ্টি হাত পক থাকবে এতাদত বন্দুকিতে লিপ্ত এত এবাদত করে ফেরেজ তারা বলছিল এদেরকে সৃষ্টি করিয়ান না আল্লাহাকবুল আলমিন বলছেন আমি যা জানি তোমরা তা জানো না আমি তোমাদের মধ্যে যৌনতা দেই নাই গান শোনার কোন আকর্ষণ তোমাদের মধ্যে দেই নাই তোমার জিব্রার মধ্যে হারাম গ্রহণ করার কোন স্পৃহা তোমাদের মধ্যে দেই নাই তোমার চোখের মধ্যে কোনো অন্য মহিলাদের আকর্ষণ সৃষ্টির কোনো সম্ভাবনাই তোমাদের মধ্যে দেই নাই তোমাদের অন্তরের মধ্যে দুনিয়ার কোনো খেয়ালি পয়দা হওয়ার অন্তর সৃষ্টি করি নাই তোমাদের হাতের দ্বারা পায়ের দ্বারা গুণা করার কোন স্পৃহা অনুভূতি তোমাদের মধ্যে নাই কিন্তু এখানে যারা বসা আছে এই যে যত লোকগুলি দেখা এই সমস্ত লোকগুলির মধ্যে গুণা করার প্রবল আকর্ষণ থাকা সত্ত্বেও সিনেমা দেখার মন আড্ডা মারার মেজাজ গল্প করার শখ সব কিছু থাকা সত্য ব্যবসা বাণিজ্য মধ্যে সব কিছু থাকা সত্য ত্যাগ আমাদের মধ্যে পাওয়া গেছে কিন্তু ফ্রেস্তাদের মধ্যে ত্যাগ পাওয়া যায়নি দোকানের তালাবদ্ধ করতে গেলে মাঝে মধ্যে ব্যবসা বন্ধ করব আর একটু খোলা থাকলে তো কিনা কি কথা ঠিক না সবকিছু বন্ধ করে যেই বন্দার এখানে হাজির হয়ে গেছে এই কারণে আল্লাহ আল্লাহাদের মধ্যে আমাদের কিনা গর্ব করি খুব দামি দামি মাছদিস কি কথা ঠিক না আল্লাহর কাছে দোয়া করতে থাকেন কলকটাকে ফাঁকা করেন কলবের দরজা ফাঁকা করেন কাছে দোয়া আল্লাহ দামি বুঝ এই বুঝটাই সবচেয়ে দামি জিনিস যে বুঝছে হিন্দু ধর্ম সে হিন্দু ধর্মের জন্য পাগল যে বুঝছে খ্রিস্টান ধর্ম সে খ্রিস্টানদের জন্য পাগল যে হকরে জন্য পাগল যে বুঝছে শিখ হক শিখের জন্য পাগল যে যে নাস্তিক বলতে কিছু নাই সে আল্লাহকে অস্বীকার করার জন্য পাগল আর যে বুঝছে আমার মাওলায় হক রসুল হক সে জন্য রসুলের জন্য পাগল এই বুঝ সবচেয়ে দামি এই বুঝ মানুষের অবয়ব তো সমান আর এই বুঝটা দান করেন কেউ দিন আল্লাহ যাকে ইচ্ছা করেন তাকে দিনের বুঝ দান করেন কিসের বুঝ আল্লাফা যাকে পছন্দ করেন তাকে ও দিনের বোঝ দান করেন এ বিষয় নিয়ে আলোচনা করবো বাকি আল্লাহের ইচ্ছা থেকে গোটা দুনিয়ার খেয়াল দূর করেন খেয়ালের সাথে কথা শোনার চেষ্টা করেন খেয়ালে উলিয়া দেয়া খেয়াল এই লক্ষ্যটা এখানে বসতে সামনে এই লক্ষ্যটা যারা ওঠা বসা করতেছে হ্যাঁ কামালিয়া সত্তা কে আল্লা কে সবসময় অস্তিত্বের মধ্যে আছেন সমস্ত পরিপূর্ণ গুণ নিয়া সমস্ত পরিপূর্ণ গুণের সমহর একমাত্র আল্লাহর মধ্যে বিরাজমান অন্য কাঁর মধ্যে না আল সিফাতিল কামালিয়া সমস্ত গুণ একমাত্র আল্লাহ রহিম গুণ একমাত্র আল্লাহ রি গার গুণ বলেন একমাত্র বলেন আল্লাহ রি আল্লা রিফারের গুণার কাছে নাই কেউ ইচ্ছা করলে কাউকে ক্ষমা করতে পারবে না জানাতে দেওয়ার মালিক একমাত্র দেওয়ার মালিক একমাত্র আল্লাহ এই কথা ঠিক না রাজা তিনি সুস্থ করার মালিক তিনি অসুস্থ করার মালিক ও কাউকে বাচ্চা দেওয়ার মালিকও তিনি নিঃসন্তান করার মালিকও তিনি এই গুণগুলি আর কার মধ্যে নাই সমস্ত গুনে কারান্বিতার দ্বারা আমরা বুঝাতে চাই যারা গিয়া গোলাপসা মাজারে অমুক মাজারে তমুক মাজারে গিয়া বলেন বাবা আমাকে বাচ্চা দেন আমার রোগ ভালো করেন আমাকে ধনী বানান আমার এই দুঃখ দুর্দশা দূর করে দেন মনে রাখতে হবে ওঠা বসা করতেছে কেন জাহের লোক সামনে বসছে কেন ব্যাপার যা কেন হিন্দুরা নিজেদের হাতে পুটিমা বানিয়ে তার সামনে হাত জোর করে বলতে থাকে আমাকে এইটা দাও আমাকে ওইটা দাও আমাকে ওইটা দাও আমাকে সেইটা করো এর থেকে মুক্তি দাও তমুক করো তব তো তাদের সামনে ছবি আছে কিন্তু যারা কবরের কাছে গিয়া চায় তাদের সামনে ছবি ওরা একটা ছবি মাটি মাটিকে পূজা করে তুমি ছবি বিহীন একটা মাটিকে পূজা করতেছ আর কিচ্ছু না ছবি বিহীন মাটি কবর একটা পাথরের ইস্তু মাটির একটা টুকরা কে তুমি গিয়া ক্ষমতা আছে এই ক্ষমতা সেই ক্ষমতা এই ক্ষমতা মূর্তির মধ্যে আছে এই বুঝ থাকার কারণই নিজের হাতে বানানো মূর্তির সামনে সে মাথা নত করতেস ঠিক তোমার থাকতে পারে নাহদিস রহমতুলের ক্ষমতা অনেকে মনে করে মানুষের মধ্যে আছে আল্লাহর চায় না দেখবেন আমাদের দেশে অনেক বাবা আছে ফকির আছে পীর নামে ভন্ড আছে তাদের ভক্তরা মনে করে তাদের ভক্তরা মনে করে আমার বাবাই সব কিছুর মানে। এর জন্য তার আল্লাহ এই আঁকিদাকে দুনিয়া থেকে দূর করার জন্য আরোগ্য কাফেররাও মোশেকরাও তো এই আকিদায় বিশ্বাস করত। যে লের কাছে অজার কাছে এইটা আছে সেইটা আছে এর জন্যই যদি তারা বিভিন্ন ধরনের মূর্তি সাজায় রাখত কি কথা ঠিক না তুমিও যদি মনে কাছে ক্ষমতা আছে তোমার মধ্যে হিন্দুর মধ্যে কোন পার্থক্য নেই সমস্ত গুণের মালিক কে বলেন একমাত্র আল্লাহ এই ইমানকে মজবুত করেন এই ইমানটাকে একমাত্র সমস্ত ক্ষমতার মালিক নিতে পারবে না একমাত্র হেদায়ের মালিক কে চাষ করেন কেন ব্যবসা করেন কেন ঔষধ খান কেন মনে রাখতে হবে সবকিছুর মালিক আল্লাহ কিন্তু আল্লাহকে নিজামের বাহিরে আল্লাহ কোনো কাজ করেন না মাধ্যম রেজেক দেওয়ার মালিক আল্লাহ কিন্তু ব্যবসা বাণিজ্য কৃষি হলো মাধ্যম অসুস্থর থেকে সুখ সুস্থ করার মালিক আল্লাহ কিন্তু ঔষধ মাধ্যম হেদায়তের মালিক জান্নাতে নেওয়ার মালিক আল্লাহ জাহান্ন থেকে বাঁচাবার মালিক আল্লাহ রেজেক দেওয়ার মালিক আল্লাহ সুস্থ করার মালিক আল্লাহ হেদায় মালিক আল্লাহ আমরা তো একই আকিদা এক আকিদা সবকিছুর মালিক আল্লাহ ব্যবসা বাণিজ্য করতে হবে কেন বাচ্চাদের মালিক আল্লাহ বিবাহ করতে হবে কেন আরে গাদা সাফ কিছুর মালিক আল্লাহ এগুলো অসায়াল মাধ্যম এগুলি না এগুলির ওয়াসাইল। না ঔষধ হলো মাধ্যম আল্লাহ ইচ্ছা করলে ভালো হবে না এরকম না বরং আল্লাহ ইচ্ছা করলে মাধ্যমে বাচ্চা দিতে পারেন আর ইচ্ছা করলে গোটা দুনিয়ার কেউ তোমাকে বাচ্চা দিতে পারবে না ব্যবসা বাণিজ্য সব হলো মাধ্যম কিন্তু সমস্ত ব্যবসায়ীরা যেটা হল মাধ্যম আল্লাহ ইচ্ছা করলে হেদায়তের মাধ্যম কেন বুঝলেন কেন হেদায়তের মালিক কে রসুল কেন প্রেরণ করলেন কেন রসুল প্রেরণ করবেন কারণটা কোথায় আমরা এই মাত্র বললাম যে হেদায়তের মালিক আল্লাহ তাহলে রসুল কেন তিনি প্রধান করেন প্রধান করেন না পারেন না তা না কি করেন না পারেন কিন্তু প্রাইম মিনিস্টার ইচ্ছা করলে যা কি ইচ্ছা তাকে চাকরি দিতে পারেন নিয়মের কাউকে চাকরি দিতে পারেন কি পারেন না পারেন না সিস্টেমের বাইরে চলেন না কিন্তু তার ক্ষমতা আছে আল্লাহুলের ক্ষমতা আছে তিনি কোনো স্বভাবের কাছে কোন মোসব্বের কাছে কোনো কারণে দায়বদ্ধ না পারেন কিন্তু করেন না আল্লাহ আদম আল্লাফা হুয়া আলাই হাড্ডি দাঁড়া কি পারেন কি পারেন না আল্লাহাক নবী ঈশা কে সৃষ্টি করছেন বাপসারা পারেন কি পারেন না আল্লাভ নবী ইব্রাহিম কে আগুনের মধ্যে বাসাই সিন কে নাই নবী ইউনুস কে পানির মধ্যে বাসাই কি কী নাই নবী জিয়াকে আল্লাহ করতেছি সালাম পাও দেখা যায় আমাদেরকে তাকাইলে তো দেখি ফেলবে আল্লাহ রহম তাহান ভয় করি ওটা আল্লাহ রব আলমী সবকিছু পারেন কিন্তু করেন না যদি নাই পরে সমস্ত রসুল এবং নবীরা কিন্তু নবীর দরবারে হাজির করলেন কেন আর ওর কেউ দিতে পারতেন কিন্তু নবী আলাই তো সাথী বানায় দিলেন কেন পারতেন না তা না পারেন কিন্তু আল্লাহ হেদায়তের মালিক পীর লাগবে কেন মুর্শিদ লাগবে কেন আলেম লাগবে কেন হা যদি পীর মুর্শিদ আলেম ওলামাকে বাদ দাও রসুল লাগবে কেন বলো বলো রসুল লাগবে কেন রসুলাতে দুনিযাতে নাই ওলামাতে মোতাকাত দিবি মোত আজ পর্যন্ত কেয়ামত পর্যন্ত আমবিয়া আমার নবীর দাওয়াত চলতেই থাকবে চলতেই থাকবে চলতেই থাকবে আর ঠিক না আর প্রেরণ করছেন তিনি তার রসুল কে নবী কি রসুল কি শোনেন মগজের মধ্যে নেন মাথার মধ্যে নেন নভি কি রসুল কি কোন পার্থক্য আসে কি নাই কেউ বলেন নাই কেউ বলেন নাই এক কৌল আছে তারা বলেন মানুষকে ডাকবে নবীর একই কাজ রসুলের একই কাজ তাদের উপর একটা প্রশ্ন হয় প্রশ্নটা কি রসুল ইন এই আয়াতের মধ্যে নবী এবং রসুল মাতুব মাতুফাল আপনারা জানেন মাতুবীত হয় মগাইয়ের হয় উল্টা হয় মাতুর যা মাতুবালাই তা না আবার মাতুবালাই যা মাতুব তা হবে না একে অপরের উল্টা হবে তাই যেহেতু রসুল এবং নবীকে মাতুব মাতুফলাই সে ব্যবহার করছে এই কোরআনের আয়াতই প্রমাণ করতেছে রসুল এবং নবী এক জিনিস না তাহলে তাদের কথা টেকে নাই। তা পার্থক্য কি কেউ বলেন যাদের উপরে নতুন কোন কিতাব আসছে তাদেরকে বলা হয় রসুল আর যাদের উপরে কিতাব আসে নাই তাদেরকে বলা হয় নবী কেউ বলেন যারা নতুন শরীয়তের প্রবক্তা তাদেরকে বলা হয় রসুল আর যারা নতুন শরীতার প্রবাকটা না তাদেরকে বলা হয় নবী তাদের উপরে প্রশ্ন আসছে কি প্রশ্ন আয়াত নাজিল হইছে আল্লাফাক রবীন্ নী ইসমাইলকে রসুল বলছেন নবীও বলছেন অথচ সমস্ত মানুষ মাস সমস্ত ওলামায় একমত নবী ইসমাইলের উপরে নতুন কোনো কেতাবও আসে নাই সে নতুন শরীয়তের প্রবক্তাও না অথচ আল্লাফা তাকে রসুল বলছেন আমরা নবী এবং রসুলের পার্থ কি করছিলাম যার উপর নতুন কেতাব আসে বা নতুন শরীয়তের প্রবক্তা সে হলো রসুল যার উপরে কেতাব আসে না নতুন শরীয়তের প্রবক্তা না তাকে বলা হয় নবী অথচ নবী ইসমাইলকে আল্লাহা নিজে রসুল বলছে অথচ এতক্ষণ যা বলছি আপনারা মনে রাখতে পারেন অথবা নাই পারেন এটা জানার বিষয় না কিন্তু এখন যাই কথাটা বলবো এটা প্রত্যেকের হৃদয়ঙ্গম করতে হবে প্রত্যেকের মনে থাকবে তো সবচেয়ে কবি মজবুত এবং সাহি এর পরে আর দ্বিতীয় কোন প্রশ্ন থাকে না তিনি কি পার্থক্য বলছেন শোনেন কি পার্থক্য বলছেন তিনি বলেন সমস্ত নবীদের উপরে অন্যের মোকাবেলা করা নাহিয়ানের মনকার করা জেহাদ করা ফরজ না কিন্তু সমস্ত রসুলদের উপরে সমস্ত বলেন সমস্ত রসুলদের উপরে সমস্ত রসুলদের উপরে অন্যের মোকাবেলা করা নাহিয়ানের মনকার করা জেহাদ করা ফরজ চাই তার উপরে কোন নতুন কেতাব আসুক অথবা নাই আসুক শরিয়তের প্রবাকটা হোক অথবা নাই হোক যে রসুল অন্যার মোকাবেলা তাকে করতেই হবে জেহাদ করতেই হবে না হিয়ারেকার করতেই হবে এবার বলেন আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ তিনি কি শুধু নবী না রসুলও কথা বলেন মূল পয়েন্ট এটা মূল পয়েন্ট উম্মতে মোহাম্মদিকে শুধু নবিয়ালা কাজ করলে চলবে না বরং একসাথে তো বলেন না আমার কথা বুঝেন নাই তাহলে আলমিন কোরআন দিয়ে এবং তোমার মাথার মধ্যে রুটির কোন অভাব নাই তোমার মাথার মধ্যে রুটির বস্তা আর তুমি একটা রুটি খয়রাত করার জন্য ভিক্ষা করার জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরতেছ হ্যাঁ সোন গোটা দুনিয়ার মধ্যে এমন কোন বই বা কিতাব বা দার্শনিক দর্শন নাই যে দর্শনের মধ্যে যে তথ্যের মধ্যে যে জ্ঞানের মধ্যে ভুল নাই এরকম কোন কিতাব না ইনজিল আছে না তাওরাত আছে না জবুর আছে না মহাভারত না গীতা না রামায়ণ না ভেদ না তিরিপট না শেক্সপিয়ার বলেন আইনস্টান বলেন অ্যারেস্টোটাল বলেন কোন সন্দেহ নেই আমাদের সর্বশ্রেষ্ঠ হওয়ার এইটি সবচেয়ে বড় দলিল একমাত্র আমাদের কাছে নির্ভেজাল জিনিস আছে আর কার কাছে নির্ভেজাল কোন জিনিস নেই নির্ভেজাল একমাত্র মুসলমান এইটাই তো শ্রেষ্ঠ হাস সবচেয়ে শ্রেষ্ঠ হওয়ার সবচেয়ে বড় দলিল কুন্তুম খয়রা উম রিজা তা गोटा दुनिया मध्य बो नाई दार्शनिक दर्शन नाई जे दार्शनिक दर्शन पढ़े फुक दिल रोग भलो ना कि दार्शनिक दर्शन पढ़े ষাটটা নাম আছে এর মধ্যে একটা নাম হলো শেফা সাফিয়া এই কোরআনের সুরা তেলাওয়াত করে তিরমিজির মধ্যে রাখছে এখন ওই গোত্রের সর্দারের মরণ পণ্য অসুস্থ মরবে যাবে যাবে অবস্থা এখন তাদেরকে বলতেছে তোমাদের মধ্যে কেউ কি ভাই ফকির টকির আছে উনি কি করছে চুরায় ফাঁতিা পানির মধ্যে ফুক দিয়া খাওয়াই দিচ্ছে আল্লাহ রোগ সাথে সাথে ভালো করে তিনি মধ্যে অবায়িত খুশি বহুত কিছু তারা ভয়তে খায় না যদি নাজায়সি আমরা তো জানি না কি পড়ছোরা ফুক দিয়েছে ভালো হয়ে গেছে তারপর কি আমাদের অনেক সৎকা দিয়ে দেশে হাদিয়া দিয়ে দেশে অনেক হাদিয়া দিয়ে দেশে তাহলে আমাকেও কিছু দাও তোমরাও মাথার মধ্যে স্পর্শ করতেন আল্লাহ নবী আবার দোয়া করে দিতেন এই যে আমরা মাথায় হাত দিয়ে দোয়া করে শূন্য এটা শূন্য না একদিন এক জায়গায় বয়ান করতেছেন বয়ানের পুরো দাদাজানের বয়ানের অবস্থা খুব বেতাল অবস্থা ছিল কথা ঠিক না সমস্ত মানে হাল তারি হয়ে যেত শোনেন আবার সবাই হাল পছন্দ করে আন নাই তার হালাই পছন্দ করি না আমি খবর নি যে হালের অবস্থা কি যাই হোক আমার দাদা সাহ রহমতুল্লাহ এরকম বয়ান করতেছেন এক বুড়া ব্যক্তি শুধু নাতিকি নিয়ে শুধু নাতিকে নিয়ে শুধু নাতিকে নিয়ে আসে ফট করে ফুক দিয়ে দিচ্ছে সাথে সাথে দাদা হয়ে ডাকতে গুষ্টি তোমার ফুকে ছাতাও হয় না এখন হুজুরদের ফুকে হয় তুমি করবোটা কি কর যাওয়ার পরে এক ব্যক্তি অনেক কিছু আয়োজন করছে একেবারে বিশাল খাওয়ার আয়োজন করছে ঘটনা কি এত ব্যাটে এরকম করতেছে কেন মানে বিশা পিসা পায় না পাগলের মতো পাগল পারা এরকম অবস্থা আমি কি বলে কি হইসে ভাই কি এরকম করতেছেন কেন আপনি আমি তো মরা মানুষ ডাক্তার তিন দিনের ডেট তিন পানি পাঠাই দিচ্ছে আব্বাস রহমতুল্লাহ তখন জেন দা তা সিগন্যাল করছে ময়ূরে তো যাবোই তা আব্বাজাউর রহমতুল্লাহ কাছে গিয়ে একটু পানি পরা নিয়ে আসছে ওই পাগল পানি পরা খাইস পানি পরা খাইতে ছাতা হয় না এখন আল্লাহ আল্লাহ পানি পরায় হয় এখন তুমি করবা কি করবা কোরআন এমন এক কিতাব গোটা দুনিয়ার মধ্যে গোটা দুনিয়ার এই যে গোষ্ঠী কান্না দেখলে খুব পাগল কেন অত নবী আলাই অবস্থা তিনি নিজের মধ্যে মোতার বলেন তার বাবা নবী আলাইসালাম পাতিলের মধ্যে পানি দিয়া উপরে আবৃত করে যদি নিচে আগুন জ্বালা দেওয়া হয় দেখবেন পানির মধ্যে গুম গুম গুম গুম শব্দ করতে থাকে ঠিক নবী আলাই তু আসালাম নামাজের মধ্যে এমন ভাবে কান্নাকাটি করতেছিলেন মোনাহাজের কলফ থেকে সেই বাবা খেয়াল কোন সময় ইমাম সব দল ফলবে আর তোমরা একসাথে আমিন ফলো যে আমরা আছি তোমার তো এই খেয়ালই তোমার নামাজ শেষ তোমার তো খেয়ালই হইলো আমি দাঁড়ামু সবাই দেখবে যে লামুজাবি একজন আস তোমার মুলই তো ভেজাল কি কথা ঠিক না কেন আল্লাহাকেরণ করছেন কারণটা কি আল্লাহ খুব খেয়াল দেন দিন দিন বার হক দিন বার বাতেল বাতেল দিন কেউ দিন বলা হইস আর হক দিন কেউ দিন বলা হইস তার মানি লা ইলাহা তার মানে রাধা কৃষ্ণা লক্ষী দেবী সবাইকে ইলা বলা হইছে কি বলা হইছে লা ইলাহা এই যারা আবার বন্ধদেরকে দেখিয়া হক প্রীতির অস্বীকার করেন যে হুজুর আপনার তো ভালো কিন্তু আপনাদের বদনাম করে তো বন্ধ দিয়েই দোকাবাস্তকদের বলবো বন্ড পীর বন্ড বাবা দাও তাহলে কি বন্ড আল্লাহ নাই জোরে বলেন না কেন কি নফি করলেন সমস্ত বন্ড আল্লাহ লাত, ভন্ড দেবী, লা লক্ষ্মী মনসা দেবী গঙ্গি দেবী সব পাত মানি না সব ভন্ড বন্ড নবী নাই মোসাদ আসাদ উনাসী এই গোলাম সায়তার কাদিয়ানি বন্ড নবী না হক নবী বন্ড আল্লাহ আছে ভন্ড নবীও আছে বন্ড আল্লাহ দেখে হক আল্লাহকে সারি নাই ভন্ড নবী হক নবীকে বরং তাদের আন্দোলন করবো সংগ্রাম করে উৎখাতের কাজ যেমন নকল টাকা আস অকল স্বর্ণবাস অরিজিনাল স্বর্ণবাস নকল স্বর্ণ দেখে অরিজিনাল স্বর্ণ সারি নাই নকল টাকা দিয়ে অরিজিনাল টাকা ব্যবহার করা সারি নাই বরং টেস্ট করছি পরীক্ষা করছি ঠিক থেকে দেখিয়া হক সারবো না বরং কোরআন করিয়া তারপর গ্রহণ করবো ঠিক আছে না দিন কালমার্কস এর দিনের দিন পেল দিন যে যত নীতি এবং আদর্শ গোটা দুনিয়াতে মানুষকে শান্তি দেওয়ার জন্য প্লেস করছে হিন্দুরা বলছে এই মূর্তি বা প্রতিমা পূজা করার মধ্যে মানুষের শান্তি খ্রিস্টানরা বলছে শান্তি গণতন্ত্র বলছে এই গণতন্ত্র মতবাদের মধ্যে শান্তি সমাজতন্ত্ররা বলছে সমাজতন্ত্র নীতি এবং আদর্শের মধ্যে শান্তি সেকুলারিজমরা কি বলছে ধর্ম নিরপেক্ষ মানার মধ্যে শান্তি আদর্শ এবং নীতি নিয়ম নিয়ে আসছে সমস্ত নীতি ধ্বংস হয়ে যাবে একমাত্র নবী মুহাম্মাদের নীতি বিজয় অর্জন করবে আপনার দিন বলতে কি বুঝেন এই দিনটাই বুঝি না দিন এক জিনিস না ধর্ম ব্যাখ্যা আমরা দিন দিয়া করি দিনের ব্যাখ্যা ধর্ম দিয়া করি কিন্তু ধর্ম তো ধারণ থেকে ধর্ম যা ধারণ করবে তাকে সেই ধার্মিক বলা হয় হিন্দু দ্বারা যারা ধর্ম গ্রহণ করবে তাদের হিন্দু ধার্মিক যার খ্রিস্টান তাকে বলে মুসলিম ধার্মিক ঠিক না মুসলিম ইসলাম এবং দিন কি জিনিস দিন বুঝতে হবে তিন বুঝতে হবে শুধু নামাজ রোজাই দিন না তাও দিন আমি মানুষ আমার চক্ষু আমার নাক আমার কান আমার হাড, আমার লাংস আমার কিডনি আমার ব্লাড আমার পাও সব মিলিয়া তার নাম মানুষ হাতি মানুষ না চক্ষুই মানুষ না জিব্যাটাই মানুষ না পাউই মানুষ না হাডই মানুষ না হাডও মানুষের অংশ কিডনিও মানুষের অংশ লিবারো মানুষের অংশ ব্লাড মানুষের অংশ ঠিক তদ্রুপ নামাজি দিন না দিনের অংশ রোজাই দিন না দিনের অংশ দাওয়াতি দিন না দিনের অংশ তালিমি তালিম না অংশ সব মিলিয়া তার নাম দিন দিন কুল্লি এখানে কুল্লি শব্দ ব্যবহার করা হয়েছে জুজি না জুজি না জুজি না যেরকম বরং গোটা দুনিয়ার মধ্যে যত যত দার্শনিক বিজ্ঞানীরা যত যে যত আদর্শ বাস্তবায়ন করছে নীতিমালা গোটা দুনিয়ার মানুষের মুক্তির জন্য সাবমিট করছে সমস্ত নীতিকে সময় নেই যেটা আপনাদের মনে আছে যেমন ইফটিজিং ইফতিজিং ইফতিজিনের বিরুদ্ধে বহু প্রচার আইন বক্তব্য সেমিনার এমনকি আমাদের প্রাইম মিনিস্টার আইন করছেন ইপিজিং করলে চোদ্দ বছর জেলা ঠিক না ইউ পছন্দ করে মাদকের বিরুদ্ধে আইন করছে করছে কি করে নাই আমরা দুর্নীতির বিরুদ্ধে আইন করছে কিন্তু ব্যক্তি যেন গ্রস্ত না হয় ইফটিজিং না করে তুমি পানির মধ্যে পড়লে আইন করছো এই তোমার শাস্তি হবে কিন্তু পানির মধ্যে যেন ব্যক্তি যেতে না পারে ধর্ষণ করলে তার ফাঁসি হয়ে যাবে এই আইন কিন্তু ধর্ষণ যেন মানুষ করতে না পারে তার জন্য বেড়া কি দিছ মদ পান করলে এইটা হবে সেইটা কিন্তু মদের কাছে মানুষ যেতে না পারে তার জন্য কি ব্যবস্থা করতো আমাকে বলো করলে এই আইন কিন্তু ওই পানির মধ্যে পড়ারই শুধু আইন করে না পানির মধ্যে পড়ার আইনের সাথে সাথে পানির মধ্যে যেন মানুষটা যেতে না পারে এর জন্য চাই স্বাভাবিক পর্যায়ে যেতে পারবে না এরপরে কেউ যদি বেড়া টফ পেয়া যাও তাহলে মনে করতে হবে তুমি অন্যার জন্য তোমার শাস্তি হবে কোন আমানত কোন আমানতের মাল চুরি হইলে তাকে দিতে হয় এ বিভিন্ন মাসালাস কি বলা ঠিক না যদি রাস্তায় পৈরিয়া থাকে খোলামেলা পৈরিয়া থাকে সেই মাল চুরি করেন তার হুকুম একটা সুন্দর মানে আটকাইয়া রাখছেন সেখান থেকে সুন্দর চুরি করে তার হুকুম আর একটা কারণটা কি কারণটা কি চুরির সুযোগ দিয়ে দিস তাকে তুমি মেলা রাইখা তাকে চুরির সুযোগ দিয়ে দিসো না সাথে সাথে পর্দার হুকুম লাগাই দন শান শন মানুষের তবিয়াত কি মানুষের তবিয়াত হলে ভিন্ন আমাদের খালেক আল্লাহ খালেক আমার অন্তরের অবস্থা কি আল্লাহ আলিম বিজাতি সুদূর আমার মাওলা জানেন এর জন্য এই দিয়া চক্ষু দিয়া কি করতে পারে যেন অন্যার কাছে যেতে না পারে এই জন্য প্রোটেকশন দিয়া দিচ্ছেন বলেন আপনি স্ত্রীদেরকে বলেন আপনার কন্যা কন্যা আদেশ করেন তারা যখন রাস্তায় বের হবে তারা যেন বোরখা দিয়ে কাপড় দিয়ে তাদের চরিত্রবান কনেতা হাফা ও কোনো যুবকের চরিত্র নষ্ট করার জন্য ওটের মধ্যে বিভিন্ন ডিজাইনের রাস্তায় বের হয় নাই ভদ্র মহিলা জালে কানা ফালা ইউজাই না তাকে কেউ করবে না উত্তপ্ত করবে না তাকে কেউ উত্তপ্ত করবে না ইম্প্রিজিং কেন কারণটা কি কারণটা কি এই বস্তার মধ্যে কি আশি বছরের বুড়ি না সুন্দরী দেখবেও না সোনা বোরখা বড়ে বের হয়েছে তোমার দিকে তাকাই আকর্ষণের কিছু নাই কালা কাপুর দেখবা ছাতা কি কথা ঠিক না আবৃত করছে এরপর বোরখা টান দিলি কেন এবার ইসলাম বিচার করবি কথা ঠিক না ইসলামের নিয়ম আর প্রত্যেকটা নিয়ম করার আগে তার বেড়া দিয়া রাখে যে নষ্ট না হয় আর গোটা দুনিয়ার মধ্যে আইন করে কিন্তু ইউরোপের লাই গোটা দুনিয়ার মধ্যে শুধু ল আছে মানুষকে ফাঁসি দিয়ে ঝুলাইয়া দাও জেলের মধ্যে ঢুকাইয়া দাও এইটা করো সেইটা করো কিন্তু ওই ব্যক্তি যেন অপকর্ম করতে না পারে বাচ্চাটা যেন পানির মধ্যে যেতে না পারে এই জন্য বেড়া সৃষ্টি করা কোন পদ্ধতি কর তাহলে তোর বিটি কি বলেন তো চুরি করছে তার বিচার কিন্তু ইসলাম এই কথা বলে না ইসলাম এই কথা বলে না আগে দেখব চুরি কেন করছে ক্ষুদার্থ অবস্থায় তার বাচ্চাদের খানা যোগাবার জন্য তার যোগাবার জন্য। তার ও ইজাত রক্ষা করার জন্য ও চরিত্র খারাপ করে চুরি করে নেই বরং ক্ষুধার্থ বাচ্চা কাঁদতে বাবার অস্থির হয়ে নেই দেখছেন ইসলাম কি চিন্দা তোমরা সবচেয়ে আপন তাদের কাছে গরিবরা যায় না অত ইসলামের সমস্ত ল গরিবদের জন্য করে ইসলামের অর্থনীতি গরিবদের জন্য দেখেন পুঁজিবাদীদের অবস্থা কি পুঁজিবাদীদের অবস্থা হলো আমি আর মালিক হবে সরকার কোন পাগলে টাকা কামাই করে না কি হল ঠিক না ইসলাম কি বলে আল্লাহ দেখেন সমাজতন্ত্রবাদীদের সমাজতন্ত্র অর্থনীতি সাবমিট করার কারণে সুষম বন্টন করে দিবে দুনিয়ার মজদুর বিশাল স্লোগান কি না ঠিক না এখন টাকা কামাই করব আমি মালিক হবে রাষ্ট্র এরকম টাকা কোনো পাগলেও কামাই করে না আমি তো বাবাও সৃষ্টি করছো ওরা খাবি কি আমি তো বিকল অঙ্গ সৃষ্টি করছো ওরা কি মরবে ওদের তো পেট আছে ওদের তো স্ত্রী আছে সন্তান আছে খাবি কি শোন টাকা তুই কামাই কর থাকবে তোর মালিকানায় কিন্তু আমার বিকাল আমার এতিম আমার মিসকিন আমার অন্ধ আমার বোবা আমার বিধবা ওদের খাওয়ার জন্য তোর টাকার মধ্যে আড়াই পার্সেন্ট টাকা আমি তোর না এর মালিক হল সম্পূর্ণ গরিব গোটা দুনিয়ার মধ্যে এই অর্থনীতি কেউ করতে পারে না কেউ না কেউ না একমাত্র ইসলাম নবী মোহাম্মদের ধর্ম এমন অর্থনীতি আল্লাহ নবী করছেন যদি ইসলামিক অর্থনীতি হিসাবে গোটা বাংলাদেশ মাত্র দশ বছর চলে তাহলে বাংলাদেশে একজন পাওয়া যাবে ইসলামী অর্থনীতি মাত্র দশটা বছর এদেশ চলবে তাহলে বাংলাদেশে একজন গরিব খুঁজে পাওয়া একটা যুক্তি দেবেন ব্যাংক তো যার এক লক্ষ টাকা আছে তাকে এক লক্ষ টাকা ধান করবে আমার ব্যাংক মাঝে মাঝে সুদ মাফ করে ঋণ মাফ করে তাই ধনীরা চারবার ধনী হয় এক লক্ষ টাকার মালিক আগের থেকে এক বোনাস তার সুদ আর গরিবের প্যাডের মধ্যে পাঁচটা লাখ এক লক্ষ টাকা আগের থেকে ছিল না এক লাখ ব্যাংক তাকে এক লক্ষ টাকা দেয় নাই দুই লাখ তার সুদ মাফ হয় নাই তিন লাখ তার ঋণ মাফ হয় নাই চার এই বড় লোকদের যে টাকাগুলি গুলি মাফ করা হয়েছে এই টাকা যদি বাংলাদেশের জনগণ হিসাবে তার ধনীরা চার বোনাস কিন্তু ইসলাম কি বলে ইসলাম সর ওই বড় লোকরা কে আমায় ওর মধ্যে যোগ্যতা আমি দিছি বাংলাদেশ ব্যাংকে যেই পরিমাণের টাকা মজুদ আছে এই পরিমাণের টাকায় প্রতি বছর বিশ হাজার কোটি টাকার উপরে জাকাত আসে বিশ হাজার কোটি টাকার উপরে কত হাজার কোটি চল্লিশ বা পনেরোটা জেলাকে চকাউট করে বিশ হাজার কোটি টাকা দিয়া যদি প্রতি বছর গরিবদের জন্য ইন্ডাস্ট্রিজ করতাম ওই ইন্ডাস্ট্রিজের মালিক ও গরিব ওর শ্রমিক ও গরিব ওর আয় ও কৃষক গরিব ওর আয় আর ব্যয় যদি নিজের ফ্যাক্টরিতে নিজের মালিকেরা দিন ফ্যাক্টরিতে কাজ করতাম ফ্যাক্টরির অবস্থা কি হইতো ওরে খুদা আমাকে বলেন পাঁচ বছর করতাম অর্থনীতি ব্যবস্থা করতাম তাহলে বাংলাদেশের দশ বছর পরে একজন গরিব খুঁজে পাওয়া যাইতো লিউলা কলি ইসলাম বুঝিনা ইসলাম মনে করে টুপি পড়ার মধ্যে শেষ আমার নবীর নীতি এবং আদর্শ তার চেয়ে বিজয় অর্জন করবে এই চিন্তা ভাবনা আজকে মুসলমানদের মধ্যে অথচ প্রতিদিন আয়াতিউজ হিরা দিনই করলি আমার নবীর ধর্ম ঠিক না তাতে কাজ হবে না ইসলাম অনুযায়ী যে চলতে পারি দুনিয়া তো মুক্তি কবরে কিয়ামতে চন্দ্রিয়ানা সুহাদ চেহারা মধ্যে ঝাল ঝাল আলোক ডাইন বামে নোর নিয়া বাইনা যারা দুনিয়ার মধ্যে মাওলা কেনিয়া চলে দুনিয়ার মধ্যে এত মজা গরিব রিক্সা চালক ঠেলাওয়ালা ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ তার চেহারার মধ্যে মনে হয় আনন্দের আর কোন না এবং ছেলের দ্বারা বাপ মা খুন হওয়ার কোন সম্ভাবনা নাই কোনো সম্ভাবনা নাই আল্লাহ ছেলে বানাইছে বেহ তোমার কবরের মধ্যে পুরসাপ করবে যত মদের মধ্যে টান দিবে ফেরজ তোরা ঘুষ দিই আর আল্লাহাকে শকর এমন কিছু মনের বছরের সন্তান পাঁচ বছরের সন্তান ও চার বছর মাত্র বয়স ও মকতবেগিয়া আমি মাওলা রহমান খুয়ার টান মারছে রহিম খুঁয়ার টান মারছে বিসমিল্লাহ রহমান আমি কেমন রহমান আমার রহিম গিরিও ঠিক থাকে না আমি কেমন রহিম বাচ্চা যেহেতু আমাকে রহমান রহিম খুঁজা ডাক মারছে এফে তোরা সাক্ষী কবর আজ আমি মাফ করিয়া দিলাম এমন সন্তান তৈয়ার যার মাধ্যমে কব রাজা মা ভাইয়া যাবে আর এমন সন্তান তৈরি করিও না যেমন এলো সুন্নাত কিরে বাবা নবী ইব্রাহিম আলাই তালাম বাচ্চা চাওয়ার আগে আল্লাহ দোয়া করছে রব্বি হাবলি বা সন্তান দিও সন্তান দিয়ে বা তো সন্তান দিও সন্তান বদকার হয়ে রকম সন্তান আমার দরকার নাই সন্তান দান করো এই আমাদের ময়দানের সবচেয়ে বড় উপকারী হবে তোমার আওলাদ কবরের সবচেয়ে বড় উপকারী হবে তোমার আওলা তোমার হাজারো মুজাহিদরা আবার এর উল্টাও আছে আজকে একটা ছেলের দেখা করার জন্য নিয়ে আসছে আল্লাহবাক ছেলেকে দিনের বুঝতেছে বাবাকে এখনো বুঝ করে ছেলের মুখে এর জন্য মাওলার কথা সময় হেদায় জন্য দোয়া করতে দেখো দেখো না কত মানুষের স্ত্রীকে আল্লাহ হেদায়ত দান করে স্বামীকে হেদায়ত দান করে নাই যেরকম ফেরাউন হেদা দান করছে যেরকম লুটানাই তাম স্ত্রী গাল্লাভক হেদায় কিন্তু স্বামী কিন্তু আল্লাফা কত বাবাকে হেদায় দান করে ছেলেকে দান করছে যেমন নবীবাহিমের বাবাকে আল্লাবের হেদায়ের মালা পরাই নাই কিন্তু যেরকম নবী নু আলাই সালা তো ছেলেকে আল্লাবা হেদায়ের মালা পরাই কিন্তু নবীন হেদায়তের মালা পরাইছে মালিক আমাকে নামাজ পড়ার সুযোগ দেন আমি নামাজ পড়ার জন্য যাব। তখন মালিক তাকে বকাবাস করিয়া বলতে কি নামাজ পড়িয়া কি পাইছ তুই আমার ড্রাইভার তুই আমার গোলাম আমি তোর মালিক আমি গাড়ির মানিক তুই দাও অনেক কথাবার্তা তর্ক বিতর্কের পরে যখন যা নামাজ পড় গিয়া ওই তো গোলাম গিয়া নামাজের মধ্যে দাঁড়াইয়া গেছে নামাজের মধ্যে মজা লাগিয়া গেছে নামাজ পড়ে মজা নামাজ পড়ে মজা কেন কি হয়েছে তো মানিক আমাকে তো বের হইতে দেয় না আমার এরিয়ার মধ্যে এমন কার সাহস যে তোকে বের হইতে দেয় না তোকে আটকাইয়া ফলাইছে। তখন গোলাম বলছে মালিক যে আমার মাওনা তোমাকে মসজিদে ঢুকতে দেয় না সেই কত যুবদের মাওনা কত যুবক পাগল কিন্তু বাবা এতলা আমার মাওলার পাগল মালার দিনের বুঝ পায় নাই কত গরিব ফকির আমার মাওলার পাগল কত বড়লোক মাওলার পাগল এ মুসলমানের দলেরা এ মৌমান দলেরা আফসুস করি ওনারা বাবা দুনিয়ার সময় আর কয়দিন সময় তো কবে দাঁত পরল আবার কবে কোন তারিখের থেকে চেহারার মধ্যে দাড়ি ওঠা শুরু করলো আবার কবে কোন তারিখের থেকে এই কাঁচার মধ্যে কোন রং তুলি সাদা রং লাগানো শুরু করলো কে চোখের পাওয়ার দুর্বল করতেছে কে কানকে দুর্বল করিয়া ফেলাই দিকে যায় ঠিক তো কে যেন তোমাকে আমাকে পিছন থেকে হাঁকাইতে হাঁকাইতে কবর দিকে নিয়ে রবনা আল্লাহ আল্লাহ তুমি মাফ করিয়া আল্লাহ তুমি মাফ করিয়া দাও বাবার আজকে যখন মাওয়া স্পিড বোর্ড ঘাটে আসলাম আজকের ঘটনা আজকে যখন স্পিড বোর্ডে আসলাম এক ব্যক্তির ঢাকার থেকে স্পিড বোর্ড বোর্ডে আসতে টার্মিনাল আমাদের শুয়ে করছে ওখানে গেছে আজকে আসার সময় তো যুবক মামার পরদালে মা বুড়ার মুরে বিবার কি নিয়ে রা করছো কোথায় রানা করছ এ মাঝি এখনো তুমি সাগরে কিনারা আছো খামরদার डे अवस्था की बैठे अवस्था की देखो पालर अवस्था की बदमे कपड़े अवस्था की खबरदार परीक्षा निक्षा ना करमायओना 200 खबरदार तुम पचा तत्व नौका पचा दर्मस्तुआ सागर मधे पारि जमी बस तुम नौकर मध्य দুই দিক থেকে তুফান তোমার নৌকার মধ্যে বাড়ি মারবে জন্ম প্রচন্ড গদিতে তোমার বাদামের মধ্যে বাতার চাপ মারবে তোমার যদি তথ্য পচা হয় খান খান হইয়া তোমার নৌকে ভাঙিয়া যাবে বাদামের মসিক টাস করিয়া ফিরিয়া যাবে তোমার বইঠার ধার ভাঙিয়া গহি সাগরের মধ্যে চলাইয়া যাব আর তোমার যদি যাইতে পারব এ শারিদিনাত নৌকার মাঝে আব্দুল্লাহ এ তারপর মাওলার কাছে যাইতে হবে মৌল এক মহাসমুদ্র কবর এক মহাসমুদ্র কিয়ামত এক মহাসমুদ্র মিজান এক মহাসমুদ্র পুসরাত এক মহাসমুদ্র এখনো দরিয়ার কিনারার মধ্যে আছো খবরদার ঈমান চেক করিয়ানো ঈমান কি মজবুত আছে না ঈমান পচিয়া গেছে দেখো আমলের অবস্থাকে নামাজের সংখ্যা বেশি নামাজ কাজার সংখ্যা বেশি দেখো রোজা রাখার সংখ্যা বেশি না রোজা কাজার সংখ্যা বেশি দেখো তোমার দাড়ি কাটার বয়স বেশি না দাড়ি রাখার বয়স বেশি দেখো তোমার জবান কি জিহ্বার মধ্যে নিত্তার সংখ্যা বেশি দিবস সংখ্যা বেশি সংখ্যা বেশি জিকির কোরআন বেশি দেখো তোমার চোখের দ্বারা করছোনা গুনার দিকে ন্যাকের চিন্তা বেশি করছো না গুনার চিন্তা বেশি করছো খবর দা পচাই পানিয়া পচা কেউ মৃত্যুর বিছানা না গুন ধাউ দাউ ধাউ ধাউরা চলতে আসে আজরা মানে পাওতা ধবেন মাস শিকার খাদম দিবে নীল দিগির মতো বড় বড় দুইটা dan somosto posomer bora diya shudha aguner jilke allah allah ki baat kobi ratao allah shobai ke booj diya dao allah booj deyan malik tumi allah allah allah edader malik tumi baba re ki biya ravana koshu আল্লাহ বলেন এই যুবকরা নিশ্চুই তোমরা কবরের কথা ভুলিয়া গেছো এ যুবকরা জানো কবর প্রতিদিন ডাক দিয়া তোমাদেরকে কি বলতে আছে এ যুবকরা শোনো আনা বাইতু জুল আনাবাই তু দূর কবর প্রতিদিন ডাক দেবেলায় গোটা দুনিয়ার মানুষ আমি এক একের ঘর খবরদার মাওলাকে সাথে না নিয়ে কেউ আমার কাছে আসিও না আনা বাই জার ব্যবস্থা আমি পোকা মাকড়ের ঘর আমি সব বিশ্বুর খাবরদার খবরদার পুর্তিক না করিও কেউ আমার কাছে আসবো এই শরীরকে নরম রাখার জন্য কত সাধনায় জীবন বার এই শরীরের মধ্যে ছোট্ট একটা কাঠার আগার সহ্য করতে পারো না খালি পায়ে রাস্তায় হাঁটতে পারো না दर्जारे नीट लग सामा खासता কমরের মধ্যে যদি সাপের কাপড় শুরু হইয়া যা তুমি নবী আল্লাহাম ফর কোনো না ফর কমরের দুই পাশের মাটি এমন চাপ মারবে আল্লাহ তুমি মাফ করে যাবো আল্লাহ আমাদের সবাইকে সহি বুঝ দিয়ে আল্লাহ বাবারে কোথায় রওনা করছে হিসাব নিকাশটা মিল কেউ মালনার কবরে যাই আল্লাহ বাবারে আমাদের মাসের মুসলিমের বড় ভাই একদিন আব্বাজানের জোরে কান্না কান্নি করতে আসে আব্বাজান কি হয়েছে তুমি এত জোরে কেন কাঁদতে আছো তুমি এত ব্যস্ত হইয়া গেছো কেন তোমার কি হইছে। সে শুধু ফুফাইয়া ফুফাইয়া কান্দে আমি গরুগুলি নিয়ে যখন বাড়ির দিকে রওনা করলাম ফকির বাড়ির কবরের কাছে গরুগুলি যাওয়ার সাথে সাথে হাম্বা হাম্বা হাম বা জোরে মারছে আমি চিন্তা করলাম গরুগুলি কেন দৌড় তাহলে দুজন আমি যখন কবরের দিকে তাকাইলাম তখন থেকে কবরের মধ্যে আগুন আমরা আগুন নওলার পাগে দেখাইলার সহ্য করতে পারা শাস্তির সত্য গুণ বেশি অনুভব করবে যখন বড় লোকদের শাস্তি শুরু হইয়া যাবে তখন দুনিয়ার সমস্ত কথা তাদের মনে পড়বে আবার বিল্ডিং আমি এত সুখের স্বাচ্ছন্দ্যে জীবনটাকে কাটায়া ভালাইছি যখন দুনিয়ার সুখের কথা মনে হবে তখন এত ব্যথা লাগবে ওই ম্যাথা সহ্য করতে পারবে আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও তো আমার বেনবা যেন আমরা দুনিয়ার পিছনে ছুটতে আছে আখের তার কথা ভুলিয়া গেছি শুধু গুনা গুনার মধ্যে লিপ্ত হইয়া যায় দেখো আমাদের অন্যায় কারণে দেখো কেন না আমাদের কান্না বেশি উচিত ছিল কিন্তু আমাদের চোখের পানি কেন শুকায় গেছে আর কিছু না কপাল পুড়িয়া গেছে বাবা কপাল পুড়িয়া গেছে আর কিছু না कान्नार मध्य कीजे मजा जे कान्ना करे छाओ क्यों बयान करते मथ मैदान আল্লাফাকাল এক ব্যক্তিকে জাহান নামের চোখের একটা তোমার নবী সত্য বলছে না মিথ্যা বলছে তখন আল্লাহাক বলবে আমার নবী যা বলছে সবই সত্য মিথ্যা বলার তো প্রশ্নই আসে না তখন চোখের ওই পশম বলবে মামলা जहा हराम तुमी घोषणा दी पशम सीते तुम्हार बंदा तुम्हारे कान्न काटे कर মানুষকে ঘোষণা করিয়া দাও অল্লাফা একটা চোখের সাক্ষীর কারণে আবু করিয়া তুমি আমাকে এমন একটা চক্ষু দান করো যেই চক্ষু তোমার ভে সব সময় কানতে থাকবে ওই দিন কান্নার আগে যে এই থেকে পানি শেষ হইয়া অনার বর রক্ত বাইরে অসুর হইয়া যাবে চোখের পানি এবং রক্ত বাইর হইতে হইতে চোখের নিচে বড় বড় গর্ত তৈয়ার হইয়া যাবে আমার আল্লাহ তুমি মাফ করিয়া দাও এরপর আল্লাহ আগেই শোনা দিছেন রাজা কাত এ ওরে রহিমা খাতুন তুই না আমার কাজের বুয়া ছিলাম ওরে আব্দুল কাদের তুই না আমার দোকানের কর্মচারী ছিলে ওরে আব্দুল সত্তার আব্দুল আদুল कत टीट कारी करा कत थी नामिया पाइस दिन पालन कर আজকে মাওলা তোদের আব্দুল্লাহ আমাকে একটা রুটি দেয় একটা রুটির দরকার না আমাকে অর্ধেক রুটি দে আমাকে একটা আপেল দেয় একটা আপেলের দরকার আপেল আমাকে দেয় এক পানি আল্লাফাক রব্বুল আলম কালামের পাখের মধ্যে আগে কি বলেন নাই জান্নাতের সমস্ত আল্লাহ জাহান্ন হারাম করিয়া দিছে আল্লাহ এই কথা শোনার পরে জাহান্ন জাহান্ন তোর আপু খুশি হয়ে গেছে তোর নেতাকে নেতা খুয়ার ডাক দিয়েছে তোর নেতায় খুশি হয়ে গেছে তুই তোর বন্ধুর কথা মানস বন্ধু আমার বাড়ি বেড়াইতে আসবা অন্ধকার আমা বসা নতা করিয়া কাঁদা বসে ভিক্ষা করিয়াও তোর বন্ধুর কথা তুই মাংস তোর স্ত্রী বসে আমার জন্য শাড়ি নিয়ে আসবার টাকা না থাকলেও হাওলাত করিয়া তোর স্ত্রীর কথা তুই মাংস আমার নবীকে মানতে পারো নাই আমি মাওলায় কি অন্যায় করছিলাম তোকে ফজরে ডাক দিছি তুই ফজরে আমার ডাকে সারা দাও নাই আমার জহুরের ডাক দিছে জহুরেও তুই হাজিরা দাও তোকে আমি রোজায় পাই নাই সুননাথ মুহে পাই নাই আমি মাওলা কি অন্যায় করছিল আমি মাওলাকে একবার আল্লাহ তুই দিতে পারো না যেরকম আমি মাওলাকে ভুলিয়া গেছিলি আজকে আমি মাওলা তোদেরকে ভুলিয়া গেল আল্লাহ তুমি মাফ করিয়া দাও বাবারের দুনিয়াতে একবার আল্লাহকে আল্লাহ খুঁয়ার ডাক দিলে আমার মাওলাই একবার ডাকের জবে দশ বার সারা দিয়া আল্লাহ কবল তবে না কেনই বা গুনার কাম সারতে পারি না এর মূল কারণ আপনার এবং আমার পিছনে নফসে এবং শায়তান লাগিয়া রিছে এই নফস এবং শায়তান থেকে ফেরার জন্য যে কোন একজন খবরদার বর্তমান ব্যবসা দলাদলি হিংসা হাসা দে আল্লাহর একমত যেই পীরের चोरी नाम की फले पर चर्मन बुजिना चर्मन डावर प्रशंसा प्रचार प्रसार करे बाबा चो पानी माउलार खबरे दम दुनिया घर आगुना लगने पानी सर जाए ঠিক তো দ্রব্য মারে এবং মার গুন জাহান নামের আলিয়া রয়েছে সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো যেন কেয়ামতের ময়দানে গলা গলি মৌলা একসাথে জান্নারে যাওয়ার তৌফিক দিয়া বই হাতিয়া মামলা দরে কান্দ আরওলার কাছে মাঝে রে মন একদিনে ঘরের দর্শ দিয়ার নতুন বৌহা উঠছে মন কত মেয়েলোের সর্বক্ষা হয়েছে কত মেয়েলকে মাথা করছে আবার একদিনে ঘরের দুয়ার দিয়ে বড় ছেলে কান্দে মামা করে মঞ্চমাত দি বল আল্লাহ কত আলে বল আমাদেরকে নিয়ে হাত তুল লম্বে বাউলা আল্লাহ কত সাদা দাঁড়িয়েলা ভাইদের কিনে হাত আল্লাহ আল্লাহ তোমার হাতে বসে সাদা দাঁড়িয়ে কান্দুল তুমি লজ্জা পাইয়া যাও আল্লাহ কত বিঘ্ন না বলে যাদের পানি সে ফ্রেশ তারা পাক না বিয়া আল্লাহ কত যা কিনে সাদার কাজ কাজ বন্ধাদের হাত তুল লম্বে বাউলা আল্লাহ আমি তো গুণাগার আমার দিকে না দেখাইয় তোমার সেই বন্দর হাত পছন্দ হয় তারিখ ক্ষমা করবাই না তাহলে তোমার বন্দর এখানে কেন আসছে কি পাওয়ার জন্য আসছে কি চাওয়ার জন্য আসছে আল্লাহ না দুনিয়া পাওয়ার জন্য আসি নাই দুনিয়া চাওয়ার জন্য আসি নাই আল্লাহ কেউ নামাজ কাজা করিয়া ফলাইছে কেউ রোজা সারিয়া দিছে কেউ দাঁড়ি কাটিয়া ফেলাইছে কেউ সেনার মধ্যে প্রতিধান নামের কাজ করিয়া ফলাইছে আল্লাহ জাহান নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়াল আল্লাহ জাহান নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়াল আল্লাহ চার না তুল ফের দাও মধ্যে আমাদের নাম যাও আল্লাহ আল্লাহার যুবক বাবা কবুল করিয়া নাও আল্লাহামার যুবক বাবা কবুল করিয়া নাও আল্লাহ মুরব্বী বাবা করিয়া নাও আল্লাহামার মা বন্ধুকে কবল করিয়ান আল্লাহ আমরা হাত তুললাম জানি না কার জানি কার বাবা নাই জানি না কার নাই কার সন্তান নাই দাদা নাই দাদু নাই নানা নাই নানু নাই আল্লাহ যত মোমের মোমরা যত মুজাহিদার খবর রয়েছে সবার খবর আজকে মাফ করান যত মোমের মোমরা কবর শিও সবার কবরদের জান্নদের বাগিচা বানায় দাও আল্লাহ আমাদের কত সাথী ছিল কত মুজাহ আজকে তাদেরকে দেখি না আল্লাহ যত মুজাহিদ কবর সবার কবরকে জাননাতে বানায় দাও খাস করে আমাদের মা দাদা সহ তাম দুনিয়ার মা সাহেবদের মা কাউকে জাননাতে করে দাও আমাদের আহকে তোমার খাস গুল হিসেবে কবল করে নাও ববরৱ্্১ বৱ্ણ বর্্દ০্্১ ব ব০ৼ্�্্ব্্� বགજ্ળ বདག বདབ্�্� ব྾�ེདས্্ব্�্� বདམ�